ত্রয়োদশ খণ্ড সপ্তম পরিচ্ছেদ মাতৃ সেবা ও শ্রীরামকৃষ্ণ হাজরা মহাশয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের পূর্ব বারান্দায় হাজরা মহাশয় বসিয়া জপ করেন বয়স ছেচল্লিশ সাতচল্লিশ হইবে ঠাকুরের দেশের লোক অনেকদিন হইতে বৈরাগ্য আছে। বাহিরে বাহিরে বেড়ান কখনো কখনো বাড়িতে গিয়া থাকেন বাড়িতে কিছু জমিটমি আছে তাহাতে স্ত্রী পুত্র কন্যা ভরণ পোষণ হয় তবে প্রায় হাজার টাকা দেনা আছে তর জন্য হাজরা মহাশয় সর্বদা চিন্তিত থাকেন ও কী সে শোধ যায় সর্বদা চেষ্টা করেন কলিকাতায় সর্বদা যাতায়াত আছে সেখানে ঠনঠনে নিবাসী শ্রীযুক্ত ঈশানচন্দ্র মুখোপাধ্যায় মহাশয় তাহাকে সাতিশয় যত্ন করেন ও সাধুর ন্যায় সেবা করেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাকে যত্ন করে রেখেছেন কাপড় ছিঁড়ে গেলে কাপড় কিনে দেওয়ান সর্বদা সংবাদলন ও ঈশ্বরীয় কথা তাহার সঙ্গে সর্বদা হয়ে থাকে হাজরা মহাশয় বড়ো তার্কিক প্রায় কথা কহিতে কহিতে তর্কের তরঙ্গে ভেসে দিকে চলে যেতেন বারান্দায় আসন করে সর্বদা জপের মালা লয়ে জপ করতেন হাজরা মহাশয়ের মাতা ঠাকুরাণীর অসুখ সংবাদ আসিয়াছে রামলালকে দেশ থেকে আসবার সময় তিনি হাতে ধরে অনেক করে বলেছিলেন খুড়ো মহাশয়কে আমার কাকুতি জানিয়ে বলো তিনি যেন প্রতাপকে বলে কয়ে দেশে পাঠিয়ে দেন একবার যেন আমার সঙ্গে দেখা হয় ঠাকুরতাই হাজরাকে বলেছিলেন একবার বাড়িতে গিয়ে মার সঙ্গে দেখা করে এসো তিনি রামলালকে অনেক করে বলে দিয়েছেন মাকে কষ্ট দিয়ে কখনো ঈশ্বরকে ডাকা হয় একবার দেখা দিয়ে বরং চলে এসো ভক্তের মজলিস ভাঙিলে পর মহিমাচরণ হাজরাকে সঙ্গে করিয়া ঠাকুরের কাছে উপস্থিত হইলেন মাস্টারও আছেন মহিমাচরণ শ্রীরামকৃষ্ণের প্রতি সহাস্যে বলিলেন মহাশয় আপনার কাছে দরবার আছে আপনি কেন হাজরাকে বাড়ি যেতে বলেছেন আবার সংসারে যেতে ওর ইচ্ছা নাই শ্রীরামকৃষ্ণ বলিলেন ওর মা রামলালের কাছে অনেক দুঃখ করেছে আই বললুম তিন দিনের জন্য না হয় যাও একবার দেখা দিয়ে এসো মাকে কষ্ট দিয়ে কি ঈশ্বর সাধনা হয় আমি বৃন্দাবনে রয়ে যাচ্ছিলাম তখন মাকে মনে পড়ল ভাবলুম মা যে কাঁদবে তখন আবার সেজেবাবুর সঙ্গে এখানে চলে এলুম আর সংসারে যেতে জ্ঞানীর ভয় কি? মহিমাচরণ সহাস্যে বলিলেন মহাশয় জ্ঞান হলে তো শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন হাজরার সবই হয়েছে একটু সংসারে মন আছে ছেলেরা রয়েছে কিছু টাকা ধার রয়েছে মামির সব অসুখ সেরে গেছে একটু কসুর আছে সকলের হাস্য মহিমা বললেন কোথায় জ্ঞান হয়েছে মহাশয় ঠাকুর হাসিয়া বলিলেন না গো তুমি জানো না সবাই বলে হাজরা একটি লোক রাসমণির ঠাকুর বাড়িতে আছে হাজরারই নাম করে এখানকার নাম কেউ করে সকলে হাসিতে লাগিল হাজরা বলিলেন আপনি নিরূপম আপনার উপমা নাই তাই কেউ আপনাকে বুঝতে পারে না শ্রীরামকৃষ্ণ বললেন তবেই নিরূপমের সঙ্গে কোনো কাজ হয় না তা এখানকার নাম কেউ করবে কেন মহিমা বললেন মহাশয় ও কি জানে আপনি যেরূপ উপদেশ দেবেন ও তাই করবে শ্রীরামকৃষ্ণ বলিলেন কেন তুমি ওকে বরং জিজ্ঞাসা করো ও আমায় বলেছে তোমার সঙ্গে আমার লেনা দেনা নাই মহিমা বললেন ভারী তর্ক করে শ্রীরামকৃষ্ণ বলিলেন ও মাঝে মাঝে আমায় আবার শিক্ষা দেয় সকলে হাসিতে লাগিল তর্ক যখন করে হয়তো আমি গালাগালি দিয়ে বসলুম তর্কের পর মশারির ভিতর হয়তো শুয়েছি আবার কি বলেছি মনে করে বেরিয়ে এসে হাজরাকে প্রণাম করে যাই তবে হয় হাজরার প্রতি বলিলেন তুমি শুদ্ধাত্মাকে ঈশ্বর বলো কেন শুদ্ধাত্মা নিষ্ক্রিয় তিন অবস্থায় সাক্ষীস্বরূপ যখন সৃষ্টি স্থিতি প্রলয়কার্য ভাবি তখন তাকে ঈশ্বর বলি শুদ্ধাত্মা কীরূপ যেমন চুম্বক পাথর অনেক দূরে আছে কিন্তু ছোঁচ নড়ছে চুম্বক পাথর চুপ করে আছে নিষ্ক্রিয়